কুমার ইবনুল খতাব রাজিয়ালী হতে বর্ণিত জনক ইয়াহুদী তাকে বলল হে আমিরুল মুমিনিন। আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন তা যদি আমাদের ইয়াহুদি জাতির উপর অবতীর্ণ হতো তবে অবশ্যই আমরা সে দিনকে খুশির দিন হিসেবে পালন করতাম তিনি বললেন কোন আয়াত সে বলল আজ তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম সুরা মাইদা আয়াত নম্বর তিন উমর রেলাউদ্দ আল্লাহ বললেন এটি যে দিন এবং যে স্থানে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর অবতীর্ণ হয়েছিল তা আমরা জানি তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন আর সেটা ছিল জুমুয়ার দিন